শানজিম বসমিম রহিমিদ্যবিন তাহরীন রবহম তলমদ ও ওলান্দদ্দা তল আদা ও মুনকে ফল ও সব হকোম আজমাইন মৌম আদাবতাহামদিন আমাদ উমন শব তন তক রাদনফুমল্লা ফি فيه মালো ওলা بنون إلا من اتقى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين أما بعد فقد قال الله الحكيم في محكم كتابه الكريم حيث قال بسم الله الرحمن الرحيم بقيت الله خير لكم إن كنتم مؤمنين صدق الله العلي العظيم আমার প্রিয় দর্শক ও শ্রোতা বৃন্দ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ববরকত আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই আজ পনেরোই শাবান যুগের এমাম এমামে মেহিদি আলাইসালামের जन्मदिवस तई शुभ और पवित्र और खुशी दिनल आगे हमें अपन सकल के आंतरिक अभिनंदन और, और मुबारकबाद जान आशा रखी अपनारा जेजने आलो आशल मंगले आखे थकूँ शांति समस्त प्रकार दुख कष्ट मुक्ति थकूँ आल्ला रबुल आलमीर कामना करी আমিন আর আব্বাল আল আমিন এই দুয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি যদি আপনাদের স্মরণে থেকে থাকে তো মনে করে দেখুন আমি যখন নবীদের জীবনী শোনানো শুরু করেছিলাম ফার্স্ট এপিসোড হজরত আদম নবী আলাইসালামের জীবনী যখন শুনিয়েছিলাম তখন বলেছিলাম যে আপনারা এই এপিসোডগুলো নবীদের জীবনী ভালো করে মন দিয়ে শুনুন এগুলো নোট করুন বা এগুলো রেকর্ড করুন হয়তো আমি আপনাদের কাছে কিছু প্রশ্ন করব নবীদের জীবনী নিয়ে আর যারা সঠিক উত্তর দেবে তাদেরকে পুরস্কৃত করা হবে তাই আজকের এই শুভ দিনে এমাম এ জামান আলাইসাল্লামের যুগের এমামের जन्म तारीख उपलक्षे अपन एक कूज प्रोग्राम एक प्राइज प्रोग्रामी आज हम अपने काश्न करबी नबीर जीवन थके दोटी प्रश्न करब आज अब्दि गत शनिवार पर्त आपन केतटी नबीर जीवन शो नहीं हजरत आदम आलिलम हज़रते शीस आल्लम हज़रत इद्रिस अल्लमाम हज़रत नू आलाईसलम हज़रत हूद आलामाम हज़रत सालह नबी आलामाम हज़रत इब्राहिम नबी आलिलम यतजना नबीर जीवनी हमें चौदोटी प्रश्न करब अर्थात प्रति नबीर जीवनी थे दोटो दुटी प्रश्न करब अनेक प्रश्न उत्तर हिसाब से अनेक कि सम्पर्के मूटी प्रश्न करब प्रति नबी जीवनी दोटी प्रश्न करब তো সাতটি নবীর জীবনী থেকে সাত দু চোদ্দোটি প্রশ্ন হবে আর একটি প্রশ্ন হবে আমাদের যুগের এমামের জীবনী নিয়ে বা ওনার বিষয়ে টোটাল পনেরোটি প্রশ্ন আপনাদের সামনে আমি এখন পড়ে শোনাব বা রাখবো যে কেউ দর্শক বিন্দুদের মধ্যে এই পনেরোটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তাকে পনেরোশো টাকা পুরস্কার বা তাকে पंदो टकरार उपहार देखी क्यों एक भूल मे कर चौदोटी प्रश्न सठिक उत्तर दीते तो भूल कि पसा कम दे अर्थात ताद्दा प्रश्न सठिक उत्तर देवारे एक हज़ार टाक पुरस्कार देवा एक हज़ार टकरार मूल्यर को पुरस्कार गिफ्ट उपहार दे जदि क्यों तेरटा प्रश्न सठिक उत्तर दीते मैं एक थे दूट भूल क्षमा मान तरटी प्रश्न जदि सठिक उत्तर देखिए पाँच टाक पुरस्कार देवा दूटार बस भूल कर ले मैं तीनटे भूल कर लेके प्रकार पुरस्कार देवा मे रखबे और एक सुन पंदा प्रश्न सठिक उत्तर दी पंदो टाक और एक, और, और, तो पुर और, और एक भूल कर लेकिन चौदोटी प्रश्न सठीक उत्तर देव ताके एक हज़ार टाक और जदि क्यों तेरती प्रश्न सठी उत्तर देटो भूल करता पुरस्कार देवास जदि क्यों भूल कर तो प्रकार पुरस्कार देवा द्वित शर्त हई प्रश्नगुलर उत्तर अपन के चौबीस घंटार मध्य दीते मन कर सकाल সাতটা তিরিশ মিনিটে যদি আপনারা এগুলো শোনেন প্রশ্নগুলো শোনেন তো আগামীকাল সকাল সাতটা তিরিশ মিনিটের আগে আপনাদেরকে উত্তর দিতে হবে কি যদি বইকাল তিনটে মিনিটে আপনারা এই প্রশ্নগুলো শোনেন তো তারপরের দিন বইকাল তিনটে তিরিশ মিনিটের আগে কিন্তু উত্তরগুলো আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে ভয়েস রেকর্ডিং করে পাঠিয়ে দিন আর লিখে পাঠান সেটা আপনাদের ওপরে তবে চব্বিশ ঘন্টার মধ্যে যে প্রশ্নগুলোর উত্তর আমরা পাবো তার থেকেই পুরস্কৃত ব্যক্তি বা মহিলা কে হবে তাকে নির্ণয় করা হবে আশা রাখি আপনারা জিনিসটা ভালো করে শুনেছেন বা বুঝতে পেরেছেন এবারে আমি আপনাদের সামনে প্রশ্নগুলো পড়ছি আপনারা লিখুন নোট করে নিন এইগুলো ভালো করে শুনে বুঝে তার উত্তর লিখবেন ভুল করলে কিন্তু সে পুরস্কার থেকে বঞ্চিত হয়ে যাবে তবে জ্ঞান লাভ করার জন্যে আমি অনেক ধন্যবাদ জানাই প্রথম প্রশ্ন হচ্ছে হজরত আদম আলাাল্লামের জীবনী থেকে হজরত আদম আলাইসালামের নাম কোরআনে কতবার এসেছে হজরত আদম আলালামের নাম কোরআনে কতবার এসেছে আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হজরত আদম হাওয়া ওনাদের বিবাহ কোথায় হয়েছিল দলিল সহ বলতে হবে একটা প্রমাণ দিতে হবে যেটা প্রমাণ করবে যে ওনাদের বিবাহ জান্নাত হয়েছিল না এই দুনিয়াতে আসার পরে এবারে হজরত শীষ নবী আলাহ ইসলামের সম্পর্কে প্রশ্ন হচ্ছে যে জানাবে শীষ নবীর নাম কোরআনে কত জায়গায় এসেছে আর সাবে ইন কাদেরকে বলা হয় যাদের জিকির কোরআনে হয়েছে সাবে ইন কাদেরকে বলা হয় আর চতুর্থ প্রশ্ন হচ্ছে হজরত আদম আলাহ ইসলাম নিজের ছেলে শীস নবীকে तकइया करार हुकुम कैन दिए अर्थात निजे अस्तित्व के गोपन रखार हुकुम कैन दिए तो तोबीसबी सम्पर्के दो प्रश्न हल एबारे जाना इदरिस नबी आलामी सम्पर्क प्रश्न हेच्चे जानबी इद्रिस नबी निजे कम के निजे जत भाई के निजर उम्मत के की की जिस शिक्षा दिए जानबी इद्रिस नबी निजे जीवन प्रथम कैकटी जिनि शिक्षा निजे उम्मत বা চুকের লোকদেরকে দিয়েছিলেন সেগুলো আমি বিস্তারিতভাবে বলেছিলাম তো ওটা বলতে হবে হজরত ইদরিস নবী নিজের কম বা নিজের উম্মাদকে কি শিক্ষা দিয়েছিলেন আর ওনার শেষ ওসিয়াত ছিল দ্বিতীয় প্রশ্ন মানে ষষ্ঠম প্রশ্ন হচ্ছে হজরত ইদিস নবী আলাহ ইসলামের শেষ ওসিয়াত কী ছিল মানে আকাশে যাওয়ার আগে রফিয়া ইলা মানে আল্লাহ ওনাকে আকাশে তুলে নিয়েছিলেন তো তার আগে উনি নিজের কম কি শেষ রূপে কি বলেছিলেন ওটা বলতে হবে ছোট ছোট কথাগুলো ছিল আর আমি যা প্রশ্ন করেছি একটা একটা প্রশ্নের উত্তর এক মিনিটও লাগতে পারে না মানে 30 সেকেন্ডও যথেষ্ট যদি আপনারা প্রশ্নের উত্তরগুলো আগে লিখে নেবেন কাগজের উপরে লিখে তারপরে ওইটা রেকর্ড করে পাঠাবেন মনে রাখবেন তাহলে বলতে সুবিধা হবে আর অল্প সময়ের মধ্যে উত্তর দিতে পারবেন খুব বেশি পাঁচ মিনিট একজনকে সময় দেওয়া হবে উত্তর দেওয়ার জন্য পাঁচ মিনিটের বেশি যেন কেউ বলবেন না আশা রাখি যদি আপনারা লিখে উত্তর দেন তো ফটাফট তাড়াতাড়ি পাঁচ মিনিটের মধ্যে আরামে পনেরোটি প্রশ্নের উত্তর দিতে পারবেন এবারে সপ্তম প্রশ্ন হচ্ছে জানাবেন নূহ নবী আলাহিসামের জীবন থেকে জানাবেন নূহ নবীর আসল নাম কি ছিল আর ওনাকে নূহ কেন বলা হতো অষ্টম প্রশ্ন হচ্ছে জানাবে নূ নবীর যে কিস্তি তৈরি করেছিলেন যে তরি তৈরি করেছিলেন ওই তরিতে কতজন সওয়ার হয়েছিল আর সর্বপ্রথম কে সবার হয়েছিল আর সর্বশেষে কে সবার হয়েছিল এটা বলতে হবে আর নবম প্রশ্ন হচ্ছে হুদ নবী আলাইসলামের জীবনী থেকে জানাবে হুদ নবীর কমের নাম কি ছিল আর ওদের উপরে যে আজাব এসেছিল কি ছিল সেই আজাব আর কেন এই আজাব এসেছিল আর দশম প্রশ্ন হচ্ছে হুদনবীর জামানার বিখ্যাত যে বাদশাহ রাজা বলুন বাদশাহ বলুন জালিম বাদশাহ ছিল কে ছিল আর তার শেষ কি করে হয়েছিল মানে ওই বাদশার শেষ শেষ কী করে হয়েছিল মানে ওই বাদশার ধ্বংস বা ওই বাদশাহ জীবন ত্যাগ করেছিলেন কোন পরিস্থিতি বা কি অবস্থার মধ্যে আশা রাখি বুঝতে পেরেছেন এবারে তম প্রশ্ন হচ্ছে একাদশ প্রশ্ন হচ্ছে সালে নবীর জীবন থেকে জানাবে সালে নবীর জানাবে সালে নবী বা ওনার কম কোথায় বসবাস করতেন জানাবে নবী এবং ওনার কম কোথায় বসবাস করতেন আর ওনাদের বসবাসের নিয়মা শৃঙ্খলা বা পদ্ধতি কি ছিল কিভাবে কোথায় বসবাস করতেন শহরের নাম বলতে হবে আর কিভাবে বসবাস করতেন সেই জিনিসটা বোঝাতে হবে আর বারো বারো নম্বর প্রশ্ন হচ্ছে দ্বাদশতম প্রশ্ন হচ্ছে কমে সামুদ যে বাতিল খোদাদের পূজা করত। কমে সামুদ মানে সালে নবীর কম কমে সামুদ যে বাতিল খোদাদের উপাসনা করতো সেই খোদাগুলোর নাম কী ছিল যেগুলো আমি উল্লেখ করেছি ওই নামগুলো বলতে হবে তেরো নম্বর প্রশ্ন জানাবে এব্রাহিম নবীর জীবন থেকে জানাবে এব্রাহিম নবীর মাতাপিতা বলে দেন মানে ওনার মাতা পিতা বা ওনার নানার নাম কী ছিল আর আজার যে ব্যক্তি বলা হয়েছে আজার কে ছিল আর চোদ্দো প্রশ্ন চোদ্দো নম্বর প্রশ্ন হচ্ছে জানাবে এব্রাহিম নবীর জীবন থেকে জানাবে এব্রাহিম নবীর যে চারটে পাখি জবাই করেছিলেন মানে কিভাবে আল্লাহ মৃতদেরকে জীবিত করবেন তাই বোঝানোর জন্য তো সেই চারটে পাখির নাম কি ছিল সেই চারটে পাখির নাম বলতে হবে এবারে শেষ প্রশ্ন এমামে জামান আলাই ইসলামের সম্পর্কে এমামে জামানা আজ্জল আল্লাহ তাল ফরাজ ফরাজ সম্পর্কে কোরআনে কতটি আয়ত আছে কোরআনে কতটি আয়েতে ইমামে জামানা আলাহি ইসলামের সিকির আছে আর ওই আয়তের মধ্যে কোনো একটি আয়াত শুধু একটি আয়ত পড়ুন আর তার তর্জমা করুন বা ব্যাখ্যা করুন মনে রাখবেন বহু আয়ত সিকির হয়েছে এমামে জামান আলাইসালাম বা ওনার আসহাবদের নিয়ে ওই আয়তগুলোর মধ্যে কোনো একটি আয়াত পড়ুন আর তার শুধু ব্যাখ্যা করুন 30 সেকেন্ড সময় লাগবে না আয়তটা পড়ুন आये तेर और ओई आयतर अर्थ बोल आशा रखी ये पुरोटी प्रश्न आपनारा भलोभ सुंदर भावे बुझते पेमन बोल चौबीस घंटार मध्य दे उत्तर दीते पांच मिनटर मध्य उत्तर कमप्लीट करते अपारा जो वेकर्डिंग कर पाठाते हैं सब चे उत्तम ये टीते पेले करब सबाई शुनबें और जदिनी क्यों लिखे पाठाते लिखे पाठातेधे नहीं तब चौबीस घंटार मध्य प्रश्न আমাদের উত্তর আমাদের কাছে পৌঁছে যেতে হবে যখন টিভিতে এই প্রশ্নগুলো আপনারা দেখবেন বা শুনবেন সেই সময় থেকে নিয়ে আগামী ২৪ ঘন্টার মধ্যে মানে সাতটার সময় যদি শোনেন তো আগামী দিন সাতটার আগে কি যদি চারটের সময় শোনেন আগামী দিন চারটের আগে এই প্রশ্নের উত্তর কিন্তু রেকর্ড করে হোক আর লিখে হোক চ্যানেল উইনের নম্বরে চ্যানেল উইনকে পাঠিয়ে দিতে হবে আমরা ইনশাল্লাহ খুব শীঘ্র কে পুরস্কৃত হবে কে সঠিক উত্তর দিয়েছে সেগুলো আপনাদেরকে শোনাব বা পুরস্কারের ঘোষণাও করব। আশা রাখি এটা আপনারা মনে রাখবেন আর এই সুন্দর সুযোগ যেন কেউ হারাবেন না আজ পনেরোই সাবান আমাদের বারোই এমাম যুগের এমাম এমামে জামানা হজরত মেহদি আজ্জলাল্লাহ তালা ফরাজ শরীফের জন্মদিবস তাই আমি খুব সংক্ষিপ্তে ওনার জীবনই আপনাদের সামনে তুলে ধরতে চাই বা কোরআনে কোথায় কোন আয়তে ইমামে জামান আলাইসালামের জিকির হয়েছে যে আয়তগুলোর সম্পর্কে উম্মাতে মুসলিমার সমস্ত মুফাসরিন ঐক্যবদ্ধ হয়ে তাঁরা লিখেছেন বা বলেছেন যে এই আয়েতগুলো শেষ ইমাম ইমামে মেহেদা আলাইসালাম বা ওনার संगीय साधी जनारा हबें तपर्के सतरा जमान अल्लमर संक्षिप्त लाइफ हिस्ट्री बोलते चीपे ओई आएत सामने तुले धरार चेष्टा करब जो आएतगुल सरसरि डायरेक्ट बा इनडाइरेक्ट एमाम जमाना ओनार साथीजर सम्पर्के उल्लेख हो এমাম এ মেহদি আল্লাহামের নাম হচ্ছে মোহাম্মদ ইবনে হাসান কেননা নবী করিম সাল্লা সাল্লাম যখন যুগের ইমামের পরিচয় করেছিলেন রূপে তো উনি বলেছিলেন শেষ এমাম যিনি হবেন ক্যামত আ আসার আগে মানে ক্যামতের আগে উনি এই দুনিয়ায় আসবেন বা জোহর করবেন ওনার নাম ইসম হো ইসমি ও কুন্নিয়ত হো কুনিয়াতে মানে ওনার নাম আমার নাম হবে তো আমাদের নবীর নাম জানেন কি ওই নাম হচ্ছে শেষ ইমামের আর নবীর যেমন কুনিয়াত ছিল আবুল কাসিম আমাদের প্রিয় নবীর কুনিয়াত হচ্ছে আবুল কাসিম ঐরূপ যুগের ইমামের কুন্নিয়ত হবে আবুল কাসিম বা আবাস হলেও ওনার ডাক নাম বা কুন্নিয়াত হবে মানে নেকু কারদের পিতা রোহানি পিতা উনি আমাদের स्पिरिचुअल फरार रोहानी पिता हबें तो विश्व जत नेकुकार हबें जो सुकर्मीरा हबें तोहानी पितार सम्मान देवा जुगे इमाम के विख्यात पदवी व लाखा हे मेहदी मानी हेदायतकारी जिन्ह हेदायत करब्लर बान्दा नबीर उम्मति जा रहा पदभ्रष्ट हो जाह अर्थात अल्लाह जाना के রক্ষা করে রেখেছে বাকি রেখেছে যেটা আমি আজকের পর্বের শুরুতেই পড়েছিলাম আয়েতটি সুরায় হুদের আয়ত নম্বর ছিয়াশি বিসমুল্লাহ রহমানুর রাহিম বাকিয়তলা খয়রুল লকিন কুন্তুম মমিনিন আল্লাহ যাকে তোমাদের জন্যে বাকি রেখেছে সেই তোমাদের জন্যে মঙ্গল যদি তোমরা মমিন হয়ে থাকো। এই আয়তের সম্পর্কে তফসির বা মোফাসরিনরা লিখছেন ইমামে হাসান আসকর আলাইসালামের বাড়িতে এক সময় কিছু ওনার খুব নিকটতম সাহাবিরা আসেন তার মধ্যে আহমদ বিন ইসাহ একটি বিখ্যাত নাম উনি এসে বলছেন এমামে হাসান আসকর আলাইসালামকে যুগের ইমামের পিতা এমামে জামান আলাইসালামের পিতা ইমামে হাসান আসকর আল্লাহ সালামকে এসে বলছেন মাওলাহ আমি একটা জিনিস নিয়ে খুব চিন্তিত আর সেটা হচ্ছে एकदशतम एमाम एगारो एमाम आपनारे जे बारो बारोई एमाम द्वदशतम एमाम हबें उन्नी क घरे को सतान जन्म नहीं देखनी जिन्हें पर प्रतिधि हिसबे बा नबीर हादी हिसेब जुगे इमाम हबें तक इमाम हासान असके आलम निजे ओई सहबी के प्रियतम बंदुके बोलें एखे बस दाड़ घर भर भेतर के बिरे आसत और संगे तीन बस एक शिशुब्चा जर चेहरा चाँदर मत चमका देखते अति सुंदर जेटा जनबी अहमद मीन इशाकुंदर नजरे कख देखनी सुंदर ओई चाँधर टुकड़ो के एमे हसान अज्लम निजे संगे नहीं आसलें हाथ धरे तरल आए अहमद मने रेख तुम्हें जदि अल्लाहर हुज्जत मानते निकटतम ना होते भरोसा मान विश्वासी ना होते तो क तुम्हारे करना क्यों हमारे ऐलर शत्रु बहुत जमीनर ओपरेर हुज्जत हो ये तुम्हारा शेष इमाम तब आल्ला शत्रु रक्षा करारे हमारे ऐले के पर्दाय गायब रख् अर्थात हमारे अपरिचित रखे हमारे सबाई জানবে না কেননা যদি জানতে পারে তাহলে তাকে মেরে ফেলার চেষ্টা করবে তাই আল্লাহ তার হেফাজতের জন্য তাকে পর্দায় গায়েবে রাখবে আর এই কথা তুমি শুধু তাদেরকে বলবে যারা বিশ্বাসজনক যারা সত্যি আমাদের অনুগামী অনুসারী আর যারা এই কথা বা এই রাজকে ফাঁস করবে না কোন জালেমদেরকে বলবে না কোনো সাধারণ মানুষ যারা বিশ্বাসযোগ্য নয় তাদেরকে বলবে না শুধু তুমি তাদেরকে বলতে পারো যারা সত্যি আমাদেরকে অন্তর থেকে ভালোবাসে আর এই রাজকে তারা যেন রাজ রাখে এই বললেন এমামে হাসান আসকে আলাইসালাম আহমদ বিন ইসাহকে তখন আহমদ বিন ইসাহ বলছেন মাওলা এই বাচ্চা যে যুগের এমাম হবেন আপনার পরে এই উম্মাতের অভিভাবক व नबी प्रतनिधि हबें आल्लर हुज्जत तानारा कि रखें मजेदा रखें आल्लर तरफ थे कि शक्ति पे जेगुलो देखार पर शार पर सबाई मानते ग्रहण करते बा हन मैं एम प्रमाण आई उन्नी एक कथा बोलें সঙ্গে সঙ্গে ওই শিশু বাচ্চা তিন বছরের বাচ্চা উনি কোরআনের ওই আয়াত পড়লেন বাকিয়াতায়রুলকুম ইনকুন্তুমিন আল্লাহ যাকে তোমাদের জন্যে বাঁচিয়ে রাখবে বা বাকি রেখেছে সেই তোমাদের জন্যে মঙ্গল মনে রেখো এই বাকিয়াতুল্লাহ আমি যখন এই কথা বললেন সঙ্গে সঙ্গে আহমদ বিন ইসাহ ওই এমামের হাত পা চুম্বন খেয়ে বললেন বাস মাওলা আমার বিশ্বাস অটল হয়ে গেছে আপনি যখন এই ক্ষুদ্র বয়সে ইশানবীর মতো নিজের এমামাতের প্রমাণ দিলেন তো এর চেয়ে তো বড়ো আমি আর কিছু চাই না সুতরাং এমামে জামান আলাইসালাম যখন জোহর করবেন পবিত্র কাবাঘরে ওনার যোর হবে তো উনি হাজারে আসোয়াদের পাশে দাঁড়িয়ে মানে পবিত্র কাবা ঘরের দরজার নিচে মানে দাঁড়িয়ে দরজার ওই কুণ্ডলীকে ধরে সর্বপ্রথম যে কোরআনের আয়ত পাঠ করবেন এই আয়েত বাকিয়তলা খায়রুল্লাকমিন কুন্তুম মমিনিন আ বিশ্বাসীগণরা এ আল্লাহর মমিন বান্দারা মনে রেখো আমি সেই মেহদি সেই আল্লাহর বাকি যে আল্লাহ আমাকে তোমাদের জন্যে বাকি রেখেছিল তোমাদের অপেক্ষা শেষ হয়েছে আল্লাহর হুকুমে এবার আমি প্রকাশ করেছি এবার আমাকে প্রকাশ্য দায়িত্ব পালন করার হুকুম দেওয়া হয়েছে যেমন নবীদেরকে চল্লিশ বছর বয়সে কাউকে আশি বছর বয়সে তো কাউকে ১৬ বছর বয়সে নববাতের দায়িত্ব পালন করার হুকুম দেওয়া হয়েছিল ঐরূপ আজ আল্লাহ রব্বুল আলমিন আমাদের বা তোমাদের প্রতিপালকের তরফ থেকে আমাকে প্রকাশ্যভাবে নিজের দায়িত্ব পালন করার হুকুম হয়েছে তাই এমামে জামান আল্লাহ ইসলাম যখন পবিত্র কাবা ঘরে প্রকাশ করবেন তখন ওনাকে সবাই দেখবেন চিনবেন আর উনি যখন এই আয়েত পড়বেন বাকিয়তল্লাহে খায়রুল্লিন কুন্তুম মমিন সঙ্গে সঙ্গে যারা সঠিক মমিন বান্দা হবে মানে যাদের এমানে চুল পরিমাণে ত্রুটি দোষ থাকবে না তারা সঙ্গে সঙ্গে ওনার সামনে নত হবেন ওনাকে ইয়া বাকিয়তল্লাহে বলে সালাম করবেন আয় আল্লাহর বাকি আপনার উপরে আমার সালাম এইভাবে ওনাকে সালাম করবেন আর যেটা ইতিহাস লিখছে কোরআনের আয়ত এখানে আমি আপনাদেরকে শোনাব যে এক ঘন্টার মধ্যে সা আহ কোরআনে জিজ্ঞাসা কর মানে এক ঘন্টার মধ্যে ওনার ওই সমস্ত সৈনিক বা সাহাবীরা যাদেরকে নিয়ে উনি ওই বিশ্ব সংগ্রাম শুরু করবেন বা বিপ্লব সৃষ্টি করার যা আগমন করবেন ওখানে সঙ্গে সঙ্গে জমা হয়ে যাবেন তো যুগের এমামের পদবী বা লাখাব হচ্ছে বাকিয়াতল্লাহ কায়েমে আলে মহম্মদ কায়ম আলে মোহাম্মদ উনি ক্যাম করবেন ক্যাম করবেন মানে জাহির হবেন প্রকাশ হবেন মনে রাখবেন নবী করিমস্লা ইসলাম নিজের এই ছেলে এমামে মেজ আলাইসালামের আগমনের সম্পর্কে যত ভবিষ্যবাণী করেছেন সব জায়গায় কিন্তু রবায় একই প্রকারের শব্দ বলছে যে উনি আসবেন সয়াতি রাজুম মিন ইত্যাতি আমার বংশ থেকে একজন ব্যক্তি আসবেন ও ইয়াজহার মানে জাহির হবেন কোথাও কিন্তু নবী বলেননি জন্ম নেবেন এটা মুসলমানদের একটা ভুল ইমামে মেহিদি আল্লাহ ইসলামের আকিদা বা বিশ্বাস সমস্ত ধর্মের মধ্যে আছে আমি পুরো রিসার্চ করার পরে কিন্তু এই কথাটা বলছি যে বিশ্বের কোনো এমন দিন নেই যে দিনের মধ্যে এই বিশ্বাস নেই যে শেষ যুগে আল্লাহর এক অলি বা আওতার আসবে বা আসবেন আর তার মাধ্যমে এই দুনিয়ায় শান্তি ফিরে আসবে জুলোম অত্যাচার বন্ধ হবে বা পাপের রাস্তা বন্ধ করে তখন পূর্ণিক হবে বা সবাই নেকি করবে আর তখন পুরো বিশ্বে শান্তি ফিরবে আর ওই ব্যক্তির নাম বিভিন্ন ধর্মীয় পুস্তকে মানে সমস্ত ধর্মের যে বিভিন্ন ধর্মীয় গ্রন্থ তার মধ্যে বিভিন্নভাবে ওনার নাম লেখা হয়েছে যেমন हिंदूधर्मेर विख्यात बी वेद वही बेदे वनासुर नाम देवा कलक आर अने के, के मानी कलिजुगर कलक हबें उन्नी कलक मान मान एम एक ब्यक्ति निजे परिचय मध्यमे एक भिन्न परिचय रखबें मानी उज्जवल परचय रखबें যাকে সবাই ভালোবাসবে বা যাকে সবাই শুনতে পছন্দ করবে তার কথা সবাই মন দিয়ে শুনবে তাই বিভিন্ন নাম এসেছে বেদের মধ্যে ঐরূপ তৌরায়তের মধ্যে ইঞ্জিলের মধ্যে বা অন্য ধর্মের মধ্যে সমস্ত ধর্মের মধ্যে ওনার জিকির হয়েছে আর সবই জায়গায় এইভাবে জিকির হয়েছে শেষ যুগে একজন ব্যক্তি আসবেন কোনো জায়গায় এলেখাহনি জন্ম নেবেন যেটা আমার মুসলমান ভাইদের বিশ্বাস যে শেষ যুগে एक जो व्यक्ति जन्म नीबार पिता हे आब्दुल्ला इस समस्त सब तैरी कर रवायत आसल रवय हे जो नबीन सैयादी रज इतरती आहलेबाइतिर वंशत एक जो व्यक्ति आसबें और सैयादार जहिर हबें प्रकाश करबें तो यही जिन सबाइम मन रखते हैं इमाम आलाम कैमाम करब अर्थात उन्नी प्रकाश करबें जहुर करबें तई के काएमे आले मुहम्मद बला अर्थात নবীর বংশধারীদের মধ্যে যিনি ক্যাম করবেন আর পুরো বিশ্বে একটি পরিবর্তন সৃষ্টি করবেন বিপ্লব সৃষ্টি করবেন যেটা হাদিসে এসেছে হাদিসটা সমস্ত হাদিসের বইতে আপনারা পাবেন যে এমাম এমহি আলাইসলাম এই জমিনকে ওইভাবে ন্যায় আদল এনসাফে পরিপূর্ণ করে দেবেন যেভাবে সেই সময় এই জমি পাপে অন্যায়তে পরিপূর্ণ হয়ে থাকবে তো মনে করেন এখন যেভাবে এই বিশ্ব অন্যায় জুলোম অত্যাচার পাপে পরিপূর্ণ হয়ে যাচ্ছে বা হয়ে হতে চলেছে বা হয়ে আছে যখন এমাম এ মাইজি আলাই থাকবেন আসবেন তখন এই দুনিয়া থেকে সমস্ত প্রকারের জুলোম ও অত্যাচারকে শেষ করে ন্যায় পরিপূর্ণ করবেন তখন যেটা তারিখ লিখছে ভেড় আর ভেড়িয়া মানে ভেড়া এবং যে ভেড়িয়া ওই ভেড়াদেরকে শিকার করে বাঘ বলুন নেকড়ে বাঘ বলুন চিতা বাঘ বলুন শিয়াল বলুন যাদের মানে হিংস্ত্র পশু এরা এক ঘাটে পানি খাবে তাহলে কত শান্তি ফিরে আসবে একবার চিন্তা করুন কেউ কারো থেকে আঘাত পাবে না কেউ কারোর উপরে জুলুম করবে না কেউ কারোর উপরে অত্যাচার করবে না তো এটা কখন হবে যখন এমাম এ মেহদি আলাইসালাম ক্যাম করবেন উনি যখন উঠে দাঁড়াবেন মানে উনি যখন এই সংগ্রাম বা এই বিপ্লবকে সৃষ্টি করার জন্য পুনরায় এই পৃথিবীতে প্রকাশ করবেন জ্ঞান মানে উঠে দাঁড়ানো বা প্রকাশ করবো করা তো কায়ম আলে মোহাম্মদ বা সাহেব জামান মানে এই যুগের সমস্ত अधिकार ओनर कंट्रोले देा और ये अनेक विस्तारित आलोचना आज क्यों नबी नोभी? नबीर सन्तान मैं इमाम जमी इसलमर हकूमत कायम है कि भाव उन्नी शांतिपूर्ण करते न्याय विचार करते सक्षम हबें क्यों ना पृथ्वी को जिन ओनार लुकित थकबेना क्यों निजे पाप के लुकाते पर अदृश्य शक्ति आल्ला जिसम मखलुक देखी ना से समस्त मखलुक इमाम সহযোগী হবেন মানে এমামের আদেশ অনুযায়ী তারা কাজ করবেন তাহলে কত সুন্দরভাবে কাজ হবে চিন্তা করেন আর কোনো পাপি কিন্তু পাতালের মধ্যেও নিজেকে ছোপাতে পারবেন না মনে রাখবেন এইভাবে অন্যায়কে জুলুমকে এমাম মুছে ফেলবেন তাই যত শিক্ষিত ব্যক্তি সজাগ ব্যক্তি ভদ্র ব্যক্তি বা যারা যাদের মধ্যে মানবতা আছে কেউ এমামে জামানার অমান্য করবে না বিরোধিত করবে না তারা যারা নিজের শিক্ষিত হওয়ার বা নিজের ভালো মানুষ হওয়ার পরিচয় দেবে যে তারা এমামের কথা মেনে নেবে সঙ্গে সঙ্গে কেননা তারা বুঝে নেবে বা বুঝতে পারবে যে এনার সঙ্গে থাকলেই আমাদের মঙ্গল বা এনার সহযোগী হলেই আমাদের কল্যাণ বা এনার কথা মেনে চললেই আমাদের নেজাত আর ওনাকে বিরোধিতা করা মানে আল্লাহর বিরোধিতা করা বা আল্লাহর হুকুমের বিরোধিতা করা মানবতার বিরোধিতা করা আর মানবতার বিরুদ্ধিতা যারা করে জানেন তারা কখনও প্রিয়বান্ধা হতে পারেন না तई एमामजाम के सबाई भलोबें क्यों उन्नी सकलें कल्याण जन्म फिर आसबें और सकलें संगे न्याय विचार करबे इंसाफ करबें सकल जीवने सुख शांति फिर तई सकोबें जेटा समस्त धर्मे और जिक्र होगमने खबर देवा होता है तो वनर जन्म होते पंदोई सामान मने रखबें सामेरा शहरे इरकर शहर सामेरा आजो पर्त उन्नी বেঁচে আেঁচে আছেন আল্লাহ ওনাকে দীর্ঘজীবী করুক আর ওনার জোহরের জলদি করুক যখন ওনার জোহর হবে যেন আমরা ওনার সঙ্গী বা সাথী হতে পারি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের খ্রিস্টানো সেই তৌফিক দান করে এবারে আসুন ইমামে জামান আল্লাহ ইসলামের সম্পর্কে কোরআনের যে সমস্ত আয়ত এসেছে বা ওনার বা ওনার সাথীদের সম্পর্কে উল্লেখ হয়েছে যেগুলো মুসলমানদের বিভিন্ন বুজুর্গ ওলমাগণ নিজের তাফসিরে লিখেছেন এখানে আমি খুব সংক্ষিপ্তে বলতে চাই এমাম এ মাহিদ আলাই আর আমি এটা কিন্তু অরিজিনাল বই থেকে বলছি আরবি বই যেগুলো হয়তো অনেক আপনাদের মধ্যে এর তর্জমা পেয়েছেন কিনা আমি বলতে পারি না কেন আমি সব সময় আসল বই থেকে কথা বলার চেষ্টা করি যে বইগুলো আমাদের জন্যে একটি সুন্দর মার্গদর্শক মানে পুরোনো যুগের লেখা বই এখনকার যে সমস্ত বইগুলো আমাদের সামনে আসছে বা তর্জমা করা হচ্ছে এর মধ্যে খেয়ানাত করা হচ্ছে খেয়ানাত মানে কি মানে আসল বইতে কিছু আর এরা তর্জমা কিছু করছে বা ব্যাখ্যা অন্যভাবে করছে কোরআনের ওই তাফসির বা নবীর হাদিসের ওই সমস্ত ব্যাখ্যা এখন আর আমাদের মধ্যে খুব কম মানে সংখ্যা সংখ্যালঘু মানে সেইভাবে নেই যেভাবে নবী করিম করিমস্সাল্লাম বলেছিলেন তাই মনে রাখবেন নবীর ওই হাদিস কখনও সত্য হতে পারে না যে কোরআনের বিরোধিতা করবে কেননা নবী নিজের হাদিসের সততার প্রমাণ ওখানেই বলেছেন যে আমার হাদিস যদি তোমাদেরকে শোনানো হয় তো দেখো এই হাদিস কোরআনের আয়তের সঙ্গে মিল খাচ্ছে কিনা যদি কোরআনের আয়াতের সঙ্গে মিল খায় তাহলে এই হাদিসটা সঠিক কেননা আমি আল্লাহর বিরুদ্ধে বলতে পারি না আল্লাহর হুকুমের বিরুদ্ধে আমার হাদিস হতে পারে না আর যদি কোরআনের সঙ্গে মিল না খায় তাকে ছুঁড়ে ফেলে দিও তার মানে এই হাদিস তৈরি করা জালি হাদিস তাই কোরআনের আয়ত থেকে আমি এমামে জামান আল্লাহিসামের জীবনী বা ওনার বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাই উল্লেখ করতে চাই আর তার সঙ্গে নবীর করিম সাল্লাহ সাল্লাম কি বলেছেন সেটাও আপনাদের সামনে তুলে ধরতে চাই তো কোরআনে বা বিভিন্ন বইতে ওনাকে মুনকিসুল বাশারিয়া মানে এই মানবজাতকে নিজাত দেবেন উনি যার সমরা আমরা সবাই অপেক্ষা করছি বা আল মুখল্লিশাল্লা আলমী মানে পুরো বিশ্বকে উনি দুঃখ কষ্ট থেকে নিজাত দেবেন মুক্তি দেবেন তাই ওনাকে মোহাল্লিস আল আলমী বা মুনকিজুল বাশারিয়া বলা হয়েছে আর সমস্ত ধর্মে ওনার উল্লেখ হয়েছে আজকে খুব সংক্ষিপ্তর মধ্যে আমি সেগুলো বলতে চাই যদি কখনো আপনারা প্রশ্ন করেন তো আমি এই সমস্ত আয়াত একটা একটা করে আপনাদের সামনে তুলে ধরবো এবারে এখানে আপনারা আমার মুসলমান ভাইদের যে বইগুলোই যে নাম হয়েছে এইভাবে ওনার নাম এসেছে وبشانه جاء في متقدات المزهب الشيئي الاثنى عشر في أصل الثالث من أصول الدين وهو الإمامة ويقصد بها اعتقاد بأن الله تعالى لمحل لطفه وإنائته بشان المسلمين بعد قبض نبيه صلى الله عليه وسلم لابد أن ينسب لهم نائبا أنه يقوم مقامه في تطبيق أحكام الشرية وأن هذا النائب هو الإمام عالي <سؤال> ابن عبي طالي <سؤال> و أولاده المعصومون علهم السلام وأن الذين ينكروا إمامة أحدهم ليس مؤمناً وإن كان محكماً بالإسلام بالشهادتين إذا كانت عبابي تشلق إمام ميدا علیه السلام كيف حدث إمامة 26 مشلمان در أما أعلى باتر انوغامي انوشار در جه 26 اصول الدين پانس دي توحيد عدل نبوة إمامة তো তৌহিদ এবং আদল এটা একটার জাতের সঙ্গে জড়িত মানে আল্লাহ উনি এক এবং অদ্বিতীয় আর ওনারই আদালতের বর্ণনা আর দ্বিতীয় হচ্ছে নবত আর তৃতীয় হচ্ছে এমামত যেটার বিশ্বাস রাখতে হবে তো ওই এমামতকে যদি কেউ ইনকার করে তো সে মমিন হতে পারে না যেটা ইতিহাস লেখছে সে কখনও মমিন হতে পারে না হয়তো শাহাদাতেন মানে লাই ইলাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বলে তারা মুসলমান হতে পারে তাদেরকে ইসলাম নিজের দামানে নিয়ে নেবে বা তারা মুসলমান রূপে পরিচিত হবে কিন্তু মমিন হতে পারবে না যতক্ষণ তারা পাঁচটি জিনিসের ওপরে বিশ্বাস না রাখবে অর্থাৎ তহিদ আদল নবুয় এমামত কেয়ামত এবারে এখানে বলা হচ্ছে ও আখর আইম্মা মানে ওইম্মাদের নবী করিমসাল্লা নামও বলেছেন কিন্তু যে ওনার পরে খলিফা বা ইমাম কেউ হবেন আবু আলহুম মানে নবীর নায়ব হিসেবে আল্লাহ নিজের লুৎফ করমে নিজের নবীর রুহ কবজ করার পরে ওনার নায়ব হিসেবে যাকে আমাদের হেদায়তে যিনি নিযুক্ত করেছিলেন আমিরুল মমিনী আলী না আবি তালি বা আউলাদ মাসুম ওনার মাসুম সন্তান যদি কেউ একজন এমাম কেউ ইনকার করে অমান্য করে বা অস্বীকার করে মানে আপনারা জানেন কিছু এমামের মান্যকারীরা আছে তারা ছয় এমাম পর্যন্ত মানেন কিছু আবার আছে অষ্টম এমাম এমামই তাদেরকে বলা হয় আট এমাম পর্যন্ত মানেন কিন্তু আমরা হচ্ছে শিয়া ইসন আশারি অর্থাৎ পরিপূর্ণ আহলে ব্যতের মান্যকারী মাসুমিনদের মান্যকারী বারো ইমামের মান্যওয়ালা এদেরকে বলা হয়েছে সি শিয়া আসনে আশারি আর এই বারো জনের মধ্যে একজনকেও যদি কেউ অস্বীকার করে অমান্য করে তো হাদিস বলছে সে মমিন হতে পারে না সে মুসলমান হবে কিন্তু মমিন হতে পারে না আর ওয়াহরুল আইমার এই আইম্মাদের মধ্যে শেষ হত্রহওয়ালি ইমামুল মেহদি মোহাম্মদ ইবনুল হাসান ইবনে আলী বিন মোহাম্মদ বিন আলী বিন মূসা বিন জাফর বিন মোহাম্মদ বিন আলী বিন হুসে বিন আলী বিন আবিত আলী এইভাবে পুরো পিঁ হিসেবে ওনার নাম বলা হচ্ছে যে কার ছেলে কার ছেলে কার ছেলে হয়ে ইমামে মেহদি হাবেন তো ইমামে হাসন আসকরিআলামের ছেলে এমাম মেহদি আলিয়ালাম ও ইমাম মেহদি আল মন্ত ফরাজুর শরীফ ইউমিন আল নস্তু আল এমাম ইমাম মেহদি আজ্জল্লাতাল ফরাজ শরীফ বেরওয়ায় মোতেরা মিনাল ফরিকায় মানে শিয়া সন্নি ও বাহ থেকে এমাম জামালআসালামের জীবনী এখানে আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে যেগুলো আমার আহ সন্ন্যাত ভাইদের বহু সিরে এসেছে বা মজুয়া মজমুয়া কাবিরা মিন কেবার ওলমা আহলে শুননা মিন আলা সবিল মিসাল মানে উদাহরণস্বরূপ কিছু অলমাগন্ধের আমি নাম বলছি জানারা এমাম এ মাহদি সাল্লামের সম্পর্কে লিখেছেন কী লিখেছেন সেটাও বলছি আল বার আল আলবহারি আউ আল মানে হানা হাম্বলি ফেরকার উনি ধর্মগুরু ছিলেন কত ফি আস রহিত কথা এটা কিন্তু তিনশো উনত্রিশ কথা মানে এমএম জামাল আলসালাম গায়বাতের খুব নিকট যু তম যুগের কথা মানে গায়েবাতের সোগরার সময়ের কথা ওই সময় উনি ছিলেন শেখুল হানা হানাবেলা তিনশো উনত্রিশ মনে রাখবেন শেখ উল হানাবেলা শেখ বীর ও বীরবাহারি ওয়াল্লা শেখ মোহাম্মদ হোসাইন মোহাম্মদ বিন হোসাইন আল আবিরি আর শাফি মানে সাফি ফেরকানি এমাম ছিলেন ইনি এমাম শাফির পরে উনি ধর্মগুরু ছিলেন তিনশো তেষট্টি হিজরিতে আর শেখ আল কর্তাবি আল মালিকি মালিকি ফেরকর উনি ছিলেন ছশো হিজরিতে মানে যারা এমাম জামাল সাল্লামের সম্পর্কে বই লিখেছেন সেই নামগুলো বলছি এমাম বা ধর্মগুরু অনেক ছিলেন ওনাদের মানে ফেরকা হিসাবে তারপরে ইবনুল কেয়াম সাতশো একান্ন হিজরিতে উনি ছিলেন ইবনে হাজর আল আসকালা আসকালানী আটশো হিজরিতে উনি ছিলেন ইবনে হাজার আল হায় তামি নশো চুয়াত্তর হেজরিতে উনি ছিলেন আল মোত্তাকেল হিন্দি বিখ্যাত কঞ্জুল ওম্মাল যিনি লিখেছিলেন নশো পঁচাত্তর উনি ছিলেন এনারা এমামে জামান আল ইসলামের সম্পর্কে বহু রবায়াত করেছেন বা লিখেছেন বিশেষ করে মুখির ওনাদের পরে যে সমস্ত বিখ্যাত মশায় আলুসূন্য মানে আহলেসূন্যদের বিখ্যাত আলিম আর শেখ আবদুল ওয়াহাব আারানী ফি ফিল ফি কিতাব আলামাফি ইসআর রাগেবিন এইটা হচ্ছে বইদের পুরো হেডিং বা নাম হায় সালা ওখানে উনি লিখছেন আব্দুল ওয়াহাব আশারানী নিজের বইতে লিখছেন আল ইবনে এমাম আল হাসান আল আসকারি মৌলদিন সাবান উনি পনেরোই সাবানের রাত্রে জন্ম নিয়েছিলেন দুশো পঁচানব দুশো পঞ্চান্ন হিজড়ি হিজড়িতে ওয়াহ বাকিন এলা আনি ইস্তমা বে ইসা ইবনে মরিয়াম উনি এখনও বেঁচে আছেন আর ইসা নবী যখন এই দুনিয়ায় আসবেন উনি আর ইসা নবী একসঙ্গে এই উম্মতের হেদায়ত করবেন ইস্তমা ঈসা ওয়া এমাম মেহদি যেটা উনি লিখছেন অর্থাৎ উনি রবায়াত বলছে উনি জীবিত বেঁচে আছেন যেমন ঈসা নবী जन्म नहीं जीवित आसानी इमाम से अनेक आगे दुनियाते दूहजारों बस हो गए तो, उनी थाकते थाकते तो जी उन्नी बेचे थकते आल्ला हुकुमे तो इमाम क्यों बेचे थकते कईलेन्ना ओलमारा जाना लिखे इमाम जन्म हो गए उन्नी बेचे आई दुनिया आ তাদের প্রশ্ন তাদের কাছে যারা এমাম এ মেহেদি আলাইসালাম সম্পর্কে বলছে না এমাম এ এখনো জন্ম নেননি উনি জন্ম নেবেন একজন ব্যক্তি এতদিন কিভাবে বেঁচে থাকতে পারে তাদের উত্তরে বলা হয়েছে যে চারজন নবী বেঁচে আছেন জানারা কয়েক হাজার বছর ধরে বেঁচে আছেন তো আমাদের এমাম কেন বেঁচে থাকতে পারেন না শেখ সাদুদ্দিন আলহামী আলা মাহফিম এনাবিল মা الشيخ محدث ابن حجر العسقلاني نيজেৰ كتاب فتول بارف اشار البخاريতে উনি লিখছেন القول المختصر في علامة القول المختصر في إلامة المهدي المنتظر ওনার দ্বিতীয় বই হচ্ছে আল কাওলুল মুক্তাসার ফি ইমামাতুল মাহদি আল মুনতাদার ওখানে উনি লিখছেন ফুতুহাতুল ইসলামিয়াতও উনি লিখছেন এগুলো ওনার বই তাই উনি সমস্ত জায়গায় লিখছেন যে ইমামে মাহদি আলাইহিস সালাম ইত্যায়ন এতাকাদ বিমাদাল্লাত আলা আল হাদিস আস-সায়ি ফি উজুদিল মাহদি আল মুনতাদার ওয়া হুয়া আল্লাজি ইখরাজুদ দাজ্জাল ওয়া ইয়ানযুল আল ঈসা ফী যামানিহি মানে ইমামে মাহদি আলাইহিস সালাম বেচছেন উনি যখন জোর করবেন তো ওনার যুগেই দাজ্জাল ثم هناك عدلة من القرآن القريم والرواية المتواترة من طرقنا كل تثبت امام عهدى علیه السلام الشامبر کے عبارة جهة آيات غلو ببنو تفسير حيث شيا تفسير بولن احل سنت تفسير شای آيات غلو آمی خوب شام قبتتت حدو بولتا جای جمعون والا قطبنا في الزبور من بعد ذكر ان الارضاء يرسو يبادیو سالوهن اللہ بولتا ہے امی لکھتا زبور ار ওলাক্ষাত খাতাম না ফির জবুর বাদা জিকির জিকরের জিকিরের পরে মানে তোরায়েতের পরে জবুরে আল্লাহ লেখছে যে এই জমিনের মালিক হবে আমার নেক বান্দারা ওয়ারিসাবে এই নেক বান্দা যারা ওয়ারিসাবে এনাদের সম্পর্কে বলা হচ্ছে এমাম জামান আলহ ইসলাম বা ওনার ওই নেক সাথীরা যারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবেন আর এই তাফসির কিন্তু সমস্ত মফসিরা লিখেছেন যে এই রসো এবাদেহন এবাদিয়া সালেহন অর্থাৎ ইমামে জ সামানা এসলাম যুকির ইমাম এবং ওনার সাথীরা কালা আবু জাফর ইমাম আবু জাফর ইমাম আল বাঁর আলিমাম হুম আসাবুল মেহদি এমাম বাকর আলাইস্লাম থেকে ওই রাবায়তা যে এই ইবাদিয়া সালুন এবং ওনার সাথী ফি আখরে জামান মানে শেষ যুগে ওই আলা কাম খাস ও আম মানে সমস্ত মুসলমানরা এই রবায়তটা করেছেন আনী সাল্লু আলি আসলাম যেখানে নবী করম সাল্লাহসাল্লাম বলেছেন এই দুনিয়া শেষ যদি একদিনও রয়ে যায় মানে একদিনের বেশি না থাকে একটা দিনকে এত বৃদ্ধি করে দেবে এত বেশি করে দেবে বড় করে দেবে মানে আল্লাহর তরফ থেকে পাঠানো হবে একজন নেক ব্যক্তিকে রাজনীতিকে মেন আহলেবাইতে আমার থেকে হবে আদিস্তা যে এই জমিনকে ন্যায় বা বিচারে বা ইনসাফে নেকিতে পরিপূর্ণ করে দেবেন কামাক মল যেমন সেই সময় পাপে বা অন্যায় অবিচারে পরিপূর্ণ হয়ে থাকবে খন্ড নম্বর সাত পৃষ্ঠ নম্বর একশো কুড়ি ওইরূপ হুয়াল্লি আর হুদিন আলহ ইউর আলদিন মুসরে কুন আল্লাহ নিজের দিনকে পুরো বিশ্বে প্রচার করবে জাহির করবে আর যার মাধ্যমে জাহির হবে তিনি হবেন ইমামে মেহিদি আলাইসালাম তাই এখানে রওয়ায়ত বলছে কালা আবু আবদুল্লাহ হসান ইমাম জাফরসাদাল্লাম বলছেন ওই ব্যক্তি যার সম্পর্কে এই আয়াত অবতীর্ণ হয়েছে মানে যার মাধ্যমে এই পুরো বিশ্বে একটাই দিন হবে আর পুরো বিশ্বে শান্তি ফিরে আসবে তিনি হচ্ছেন ফয়েদা খরাজ আল কাইম আলহসালামিয়া কাফির বিল্লা আলি মানে কেউ তখন আল্লাহর অমান্য করবে না ওলা মুশেক বিল ইমাম ইল্লা কাহা খরুজাহু আর কেউ মুশিরক থাকবে না কিন্তু যারা ওনার খরুজকে অপসন্দ করবে তারা কামাল উদ্দিন তামামা শেখ সুদুক খণ্ড নম্বর ষোলো পৃষ্টি নম্বর এক ছশো বা তাফসিরে ফুরাত আল কুফি খণ্ড নম্বর তিন পৃষ্ঠান নম্বর চারশো একাশি এবং চারশো বিরাশিতে এই পুরো তফসীর আপনারা পাবেন তারপরে সুরায়ম্বর পঞ্চান্ন আমানা বলছে এটা ওয়াদা তার সঙ্গে ওয়াদ আমানু যারা এমান এনেছে তার সঙ্গে আল্লাহ ওয়াদা আর যারা নেক কাজ করেছে তাদেরকে জমিনের ওপরে আল্লাহ খেলাফতি দান করবে রাজিত্ব দান করবে যেমন তার পূর্বের লোকদের জন্যে দান করা হয়েছিল আর তাদের জন্যে দিনকে সহজ করে দেওয়া হবে এমন দিনকে যে দিনকে আল্লাহ পছন্দ করবে আর তারা যে ভয় ভয়ভীত ছিল জালেম অত্যাচারীদের ভয়ে ছিল তারাদেরকে শান্তি দান করা হবে আর সেই সময় আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসনা হবে না সবাই আল্লাহর উপাসনা করবে আর কেউ আল্লাহর অমান্য করবে না তো এই আয়াতের তাফসিরে এখানে এমাম নবীরা বলেছেন নাজালাতফি আল মহম্মদ আলিয়ালাম অনেক ইমাম জামাল ইসলাম বা ওনার সাথীদের যখন এই রাজিত্ব হবে এই দুনিয়ায় সেই সম্পর্কে এই আয়েত আর তফসিরে ফোরাত খণ্ড নম্বর ৬ পৃষ্ঠ নম্বর দুশো এবং থেকে এই তফসিরটা আমি এখানে আপনাকে বললাম তারপর চতুর্থ আয়েত ইয়াদা আমল্লা রসুল উলিল আমিনুম হে বিশ্বাস তোমরা এতাত করো আল্লাহ রাহ রসুল এবং যে উলিল আমর হবে যুগের হাকিম হবে অর্থাৎ আল্লাহর তরফ থেকে তোমাদের হেদায়তের জন্য নিযুক্ত করা তার হুকুম মেনে চলো তো এখানে কালা আন ইবনে বাবুয় কালা হদ্দাসায়দ বিন মানে বউ আস থেকে এই রবায়তে হয়েছে কাল ও মোহাম্মদ বিন হাম আনজাফর বিন মোহাম্মদ বিন মালিক আলফরাজি عن الحسن بن محمد بن سماعا عن أحمد بن حارس قال حدثاً المفضل بن عمر بن يونس بن ضبيانا عن جابر بن عزيد الجعفي وقال سميت جابر بن عبدالله الأنصار جنب جابر بن عبدالله الأنصار شش رابي شمس رابي دن نامني لم يعني نبير غنشتو بورشتو ثابت سيلن يقول لما نضل স্লা আলা নবী ই মোহাম্মদ সলিল্লা যখন আল্লাহর এই আয়ত নাজিল হল নিজের নবীর ওপরে রসুল উলিল আমিনুম হে বিশ্বে সেখান তোমরা এতাত করো কথা চলো আল্লাহর মানে অনুসরণ করো আল্লাহর আল্লাহর রসুলের এবং উলিল আমরের জাবির ইমন আবদুল্লাহ আনসারি বলছেন আল্লাহ তিয়া রসুলাল্লাহ আল্লাহ আল্লা রসুলকে তো আমরা জানলাম ফমান উলিল আমর উলিল আমর কে হবে আল্লা দিনা করল্লাহ তে তাতে যাদের ইতাত আল্লাহ নিজের ইতাত বা আপনার ইতাতের সঙ্গে জড়িত করেছে মানে উলিল আমর বলতে কারা ফকআাল আলহ সালাম তখন নবী করমসাল বললেন হুম খোলোফাইয়া জাবির এই উলিল আমর হবেন আমার খলিফারা আমার খলিফার আইমতুল মুমুসলিমিন আর মুসলমানদের ইমাম হবেন মিমবাজ আমার পরে আউ্লহুম ওই ইমাম বা খলিফাদের মধ্যে প্রথম হবেন আলি ইবন হাসান সুম্মল হোসাইন সোম্মা আলী ইবনুল হোসাইন সুম্মা মোহাম্মদ ইবন আলী আলমারফি তৌরাত বিল বাকের তারপরে মোহাম্মদ ইবনী আল বাকের হবে সতদ্রে কো ইয়া যাবির ফায়দা তো ফকর মিননা সালাম আয় বাকির আই যাবির তুমি বাকের সঙ্গে তোমার সাক্ষাৎ হবে তুমি তাকে আমার সালাম বলো তাই জানাবে জাবির ইবনে আবদুল্লা আল্লাহ আনসারি যখন বাকির আলাইসালামকে সাক্ষাৎ পেয়েছিলেন বল্লকালে ওনাকে সালাম বলেছিলেন চুম্বন করেছিলেন আর বললেন আমার নবী আমাকে খবর দিয়েছিলেন তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে আর তোমাকে আমার সালাম জানাতে ওনা সালাম দিয়েছিলেন নবী সালাম সুম্মা আসাদ জাফর ইবন মহম্মা সুম্মা মৌসা ইবনে জাফর সুম্মা আলি ইবনে মৌসা সুম্মা মোহাম্মদ ইবনী আলি সুম্মা আলী ইবনে মোহাম্মদ সুম্মান হাসান ইবনে আলী সুম্মা সুম্মি ওয়া কুনিয়াতি তারপর এই এমামদের নাম বলার পরে শেষ এমাম যখন নাম আসো তখন নবী কী বলছেন সুম্মি ওয়া কুন্যাতি মানে শেষ এমাম যিনি ভাববেন তার নাম আমার নাম হবে তার কুনিয়া আমার নাম হবে হজতুল্লাহ হজতাহি আর باقیت ہی. مانے زمین رو پر اللہ, اللہ, ابن ابن اللہ, اللہ جا زمین و آسمان کے زمین و آسمان پورو پشچیما দুনিয়ার এক থেকে অন্য আর স্থান পর্যন্ত সব কিছু আল্লাহ ফাথ করবে মানে ফাথ করে মানে ওনার মাধ্যমে জয়লাভ হবে পুরো বিশ্ব জয়লাভ হবে আল্লাহ ইয়াদাহিয়া রেক আল্লাহিয়া শিয়া আর ওই ব্যক্তি মানে এমাম মেহদি আলিয়া সালাম নিজের শিয়া বা অনুগামী অনুসারীদের থেকে গায়েব থাকবেন পর্দায় থাকবেন অদৃশ্য থাকবেন ওলিয়াহি নিজের বন্ধুদের থেকে গায়েবাহ ফিহা আল্ললে বে এমামাত ইমান কালবুল্ ইমান আর ওই সময় নিজের এমানের উপরে মানে বিশ্বাসের উপরে খুব কম লোক কায়েম থাকবেন শুধু তারাই কায়ে থাকবেন যাদের অন্তরের আল্লাহ পরীক্ষা নিয়েছে বা যারা সত্যি প্রকত মমিন হবেন তারাই এমামের এম প্রতি বিশ্বাস রেখে ওনার যুগের ইমাম বলে মেনে ওনার অপেক্ষা করবেন তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমরা যেন এই আয়তের ওপরে বিশ্বাস করে যুগের ইমামের অপেক্ষা করতে পারি আর আল্লাহ আমাদেরকে যখন এমামের জোহর হবে তখন যেন ওনার সতী বা সঙ্গী করে এই এইভাবে কোরআনের আয়াত জিজ্ঞান আহল এল কেতাব ইল ও মেন আহলে কেতাব ইল্লাহি কবলা মৌতি কয়ামতি আলহিম শহীদা মানে আহলে কেতাব যারা গ্রন্থধারী তারা সবাই তার উপরে এমান আনবে মৌতের আগে ক্যামামুল ক্যামাকুল আলহিম শহীদার শে সবার উপরে সাক্ষী হবে ক্যামতের দিনে ইনি কে হবে তো এখানে আলী ইবনে এব্রাহিম কালা হদ্দাসানী আন কাসিম বিন মোহাম্মদ বিন সলেমান বিন দাউদ আল মিনকরি আন হামদা বিন হামজা আল শাহ শাহের এ সমস্ত রাবিদের নাম নিলাম সময় খুব শেষ হয়ে তাড়াতাড়ি বলছি হাজাদ ইবনি ওসুফ আপনারা বিখ্যাত নাম শুনেছেন জালিম বাদশাহ ছিল জিজ্ঞাসা করছে শাহের ইয়া শাহের মানে শাহের ইবনে হব শেষ রাবি এই রবায়তের যে আহের আল্লাহর বইতে একটি আয়াত আছে এই আয়াতটা আমি খুব মানে চিন্তিত এই নিয়ে এই আয়াত কার সম্পর্কে ফকুল তো আই আমির আই আয়াতিন হেয়া রাবি বলছে আমি জিজ্ঞেস করলাম আয় আমির এই আয়াত কোন আয়ত যে আপনি এত চিন্তিত তখন ওই হজ্জাজ বিন ইউসুফ বলছে কবলামতি আহলে কিতাবের মধ্যে কেউ এমন থাকবে না যে তার উপরে এমন আনবে না মরার আগ মানে সবাই তার উপরে এমান আনবে তাকে মেনে নেবে হু আল্লা দি ইহি আলজামি যার উপরে সবাই এমান আনবে তখন ওই রাবি বলছে আমি বললাম ফকুলত ইন্না ঈসা ইসা কবিয়া ঈসা নাজাম আগে এই নাসারী সবাই এমান আনবেন তার উপরে আগে ওয়াঈস আল্লি আর তার পিছনে নামাজ পড়বেন ওয়াহু আল এমাম ফার সিয়া হবেন যার পিছনে জানাবি ঈসা নামাজ পড়বেন আর সবাই মরার আগে ইহুদি হোক নসরানি যে যে হোক সবাই ওনার ওপরে বিশ্বাস আনবেন বা আনবেন কালা হাক তখন ওই জালিম বাসটা কি বলছে ওয়াই হাক আন্না লাকা হা মিন আইনা চেয়েতা লানা হোক মানে তখন ওই রাবির ওপরে লানাত করছে মানে নিজের বিরুদ্ধে পেয়েছে রায়ত বা আয়াত তাই বলছে লানা থক্তর ওপরে তুই কোথা থেকে এই রায়ত নিয়ে এসেছিস তখন ওই রাবি বলছে কুল হাদ্দ মোহাম্মদ বিন আলী বিন হা হুসাইন বিন আলি ইবনে আবি তালিব ফকালা জেতো বেহাওয়াল্লাহ মিন আইন ইনসাফ ইয়া তফসিরুল কুম্মি খণ্ড নম্বর এক পৃষ্ট নম্বর একশো অষ্টন লেখা হয়েছে তখন ওই রাবি বলছে আমি মোহাম্মদ ইবনে আলী বিন হুসাইন বিন আলী ইবনে আবি তালিবির থেকে এই রওয়ায়ত পেয়েছি যেটা নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে এত বেহা ওমিন আইন সাফে কসুমকে বলছে আমি পবিত্র নসল থেকে এই হা রবায়তটা নিয়ে এসেছি পবিত্র স্থান থেকে এই রবায়তটা নিয়ে এসেছি এর মধ্যে কোনো সন্দেহ নেই মানে এমাম জামান আল্লাহ সাল্লামের প্রতি সবাই এমান আনমেন সেই যুগে চিন্তা করুন আর এই সমস্ত হকিকত কিন্তু আজ মুসলমানদের থেকে লুকিত রাখা হয়েছে আরও এখানে অনেক আয়ত আছে কমসে কম আমি পরিষ্কার বলছি আপনারা ইতিহাস তুলে দেখুন বা ইন্টারনেটে শুধু লিখুন আল আয়াত আনিল এমামিল হুজা ও আয়াতুল কোরআন ফিল এইভাবে যেভাবে আপনারা লিখবেন ইন্টারনেটে যদি লিখুন আজকাল গুগল রিসার্চে সহজ হয়ে গেছে কোনো বিষয়ে তদন্ত করা তো যখন লিখবেন এমাম কোরআনে কোথায় আল মেহদি ফিল কোরআন ও আয়াতুল কোরআনীয় আলিল মেহদি আখর জামান এমা কোরআনের কোন কোনটি আয়ত ওখানে কম কম পাঁচশোটি আয়েত বলেছে এমামের সম্পর্কে তবে এই পাঁচশোর মধ্যে সত্তরটি আয়েত বা বাহাত্তরটি আয়েত যেটা উভয় পক্ষের অলমাও মুফসিরিন মানে শিয়া সুন্নি সমস্ত মুফসিরা লেখেছেন যে এই বাহাত্তরটি আয়েত এমাম মানে যুগের এমাম এমাম এম বনার ওনার সাথীদের সম্পর্কে আশা রাখি ওই আয়েতগুলো পড়ে বোঝার চেষ্টা করবেন এবং ওই হকিকতগুলো যেগুলো উভয় পক্ষের বইতে লেখা আছে যে ইমামে জাহানাম যখন আসবেন ওনাকে কীভাবে ওনার সঙ্গে রাবেতা থাকতে বলা হচ্ছে সুরায় বাঁকা আয়ত নম্বর একশো তারপরে সুরায় ইমরান নম্বর মানে মুসিবতের ওপরে সবর করো মানে দিনের ওপরে আমল করতে সবর করো দুশ্মানরা আঘাত করবে সে সময় ধৈর্য ধরতে হবে এবং নিজের যোগের এমামের সঙ্গে রাবিত থাকবে এইভাবে সমস্ত তাফসির করা হয়েছে আমি শুধু আয়তের কয়েকটা সংখ্যা বলে দিচ্ছি এগুলো মনে রাখার জন্য বা যাতে আপনারা এই আয়তগুলো পড়ে বুঝে এমামকে বোঝার চেষ্টা করতে পারেন ওইরূপ সুরায় নেশা আয়ত নম্বর 69 তারপরে সুরায় তওবা আয়ত নম্বর তেত্রিশ সুরায় সাফ নম্বর নয় সুরাই হেজের আয়ত নম্বর ছত্রিশশো আটত্রিশে এমামে করা হয়েছে তারপরে সুরায় মানে আয়ত নম্বর তেত্রিশ ওইরূপ সুরাই মানি ইসরা নম্বর আনাম আয়ত নম্বর একশো অষ্টান্ন সুরায় নামাল নম্বর বাষট্টি এইভাবে আরও অনেক মানে আজকে সময় শেষ হয়ে গেছে বলে খুব দুঃখিত বাহাত্তরটি আয়েত এমামে জামানা বা ওনার সাথীদের সম্পর্কে আর যে সম্পর্কে সমস্ত মুসলিম মুফাসিরা বলেছেন এই আয়েতগুলো পড়ুন যুগের ইমামকে জানুন ও বোঝার চেষ্টা করুন যে এমামের সঙ্গে কাল হাসন মোদায়দানে আমাদেরকে ডাকা হবে সুরাহ বানী ইসাইলের আয়েত নম্বর একাত্তর তুলে দেখুন বিসমুল্লাহ রহমান রহিম ইউমানকুল্লা উনাসিমবে এমাম ইম সেই দিনকে স্মরণ করো যেদিন তোমাদেরকে তোমাদের যুগের ইমামের সঙ্গে ডাকা হবে তফসিরে দূরের মনসুর তুলে দেখুন মুল্লা জালাল উদ্দিন সিদ্ধু সাহেবের আমার মুসলমান ভাইদের বিখ্যাত তফসির ওখানে উনি রওয়ায়ত করছেন জানাবি ইবনা আব্বাসের মতো রাবি আসবাক বিন নবাতা বা আর অনেক বিখ্যাত রাবি ওখানে এই রায়ত নকল করেছেন যখন এই আয়তের তফসির জিজ্ঞাসা করা হয়েছিল রবির কাছে যে ইম অনাদকুল্লা উন হাসিমবে এমামহিম সেই দিনকে স্মরণ করে যেদিন তোমাদের যুগের এমামের সঙ্গে তোমাদেরকে ডাকা হবে এই এমামহিম বলতে کی کار سمے سنگے ڈاکا یہ آتے تفسر کر تک نبی علیہ السلام کامین بی کتاب ربیم اب سنت نبیم اب امام زمانہ من رکھو حاصل دنے سمست کم بات کے ڈاکا بے کتاب ربیم سے گرتر سنگے قرآن سنگے اب نبی اہیم اب سننت نحیم اور جگہ جو, جو نبیر سننت چل سی نبیر سننتر سنگے ڈاکا مانانہ اور سی جگہ ایمام سنگے جی এমামের যুগে যারা থাকবে তারা সেই যুগের ইমামের সঙ্গে হাসানের ময়দানে উপস্থিত হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমরা যেন এই আয়াতগুলো পড়ে বুঝে এর ওপরে আমাল করে ওইভাবে নিজের যুগের ইমামের সাক্ষাতের অপেক্ষা করি বা ওনার মারফত অর্জন করতে পারি যেভাবে ওনার মারাফত অর্জন করতে বলা হয়েছেন ওই বলেছেন মাল মা তাওয়ালা মি আরিফ এমাম জামানি ফকত মাতা মি তাতেন জাহিলিয়া যে নিজের যুগের এমামকে না চিনে মরবে সে মূর্খ মরবে ইহুদি মরবে মুশিক মরবে অন্য দিনের ওপরে মরবে ও বহু আদিশ আছে এগুলো উভয় পক্ষের বইতে লেখা হয়েছে একবার তুলে দেখুন তো এই হাদিসগুলো আর কোরআনের আহতগুলো পড়ে নিজের যুগের ইমামকে চিরুন কেননা দোয়ায় মারাফতে ইমাম জামানে যেটা আমরা পড়ি সেই হুজতে খুদাকে চিনুন যদি যদি না চিনুন তো পরিষ্কার হাদিস বলছে সে গুমরা হয়ে যাবে তাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমরা যেন নিজের যুগের ইমামকে চিনে বা ওনার মারফত অর্জন করে ওনার আদেশ অনুযায়ী ওনার হুকুম অনুযায়ী জীবনযাপন করতে পারি আল্লাহ যদি তৌফিক দান করে আগামী এপিসোডে আমি এমাম আমাদের থেকে কি অপেক্ষা রাখেন কি আশা রাখেন বা ওনার কিছু হাদিস যুগের এমামের কিছু হাদিস আপনাদের সামনে তুলে ধরবো যেগুলো ফলো করলে হয়তো উনি আমাদের থেকে খুশি হবেন আমাদের থেকে রাজী হবেন আর হয়তো হাসরের দিনে উনি আমাদেরকে সঙ্গে নিয়ে জান্নাতে যাবেন আশা রাখি আমরা নিজের যুগের এমামকে চেনার চেষ্টা করবো ওনার মারেফাত অর্জন করার চেষ্টা করবো যে ওনার মারেফাতবিহীন আমাদের মত ইসলামিক মত হবে না আশা রাখি এই জিনিসগুলো আপনারা মনে রাখবেন এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি ও আখর দামানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকত